বাংলা মানবতা সমাধান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 স্বামী স্ত্রীর পরস্পর অধিকার এবং কর্তব্য কথা বলছিলাম এখানে আমাদের কথার মধ্যে চলে এসেছে যে স্বামীর ভরণ পোষণ দেওয়ার দায় দায়িত্ব রয়েছে স্ত্রীকে ওয়ালাল তারপরে খাদ্য দিতে হবে তার কাপড় চোপড়ে দিতে হবে তাকে ভর্ত না অকথ্য বসায় করা যাবে না আর যদি কখনো রাগ করে থাকতেই হয় একটু দূরে ঘরের মধ্যেই থাকতে হবে ইল্লা ফিলবেদ ওজন্য আল্লা ধরবেন না আরো কর্তব্য রয়েছে বহুত কিছু সেগুলো ইসলামের বিস্তারিত বিবরণ আপনার পরে নেবেন পরিচালক হিসাবে আমি মুসলিউদ্দিন এবং মেহমান হিসাবে রয়েছেন শেখ আব্দ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 ओहसान लज्जाइन के कंट्रोले राय जी तो आल्ला नार्नाते जा चार गुण कल्लेख कर स्मर आनगत्य करा अवश्य एक जो नारी परकाले सफलता अर्जन करते स्मर आनगत्यर मध्यमे और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 ইলিশ বলে যে না এগলো কোনো কাজ হয়নি যখন কোন শয়তান বলে যে আমি তাদের সম্পর্কে আমি অবনতি উঠে ওই শয়তানকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলে তুমি একটা কাজ করেছ আর জানো চৌত্রিশ নম্বর আয়াত এই আয়তে স্বামী যদি তার কর্তৃত্ব কিছু করার নেই মানবতা তো আর কোথাও রোধ করা হয় নাই এখানে স্ত্রীর স্বামীর প্রতি আর কি কি কর্তব্য আছে দৃষ্টিগত একটা শ্রেষ্ঠত্ব পুরুষের নারীর উপরে সেটা স্বামী হিসাবে স্ত্রীর উপরে নয় একটা পুরুষ রেজাল কা আমরা দেখতে পাই বিশ্ব প্রকৃতিতে বিশ্ব প্রকৃতিতে আমরা দেখতে পাই যে একটা জীব ক্ষেত্রে যারা নর তাদের গায়ে শক্তি বেশি রেজাল ও কাউ আমন আলান বলা হয়েছে এখানে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 এবং তার কোনো স্যারেই কোন বৈধতা তার নেই এমন পর্যায়ে যদি সে না আসতে চায় তাহলে ফরমায় রসুলিমসাল্লা সাল্লাম যে যতক্ষণ পর্যন্ত নারী পুরুষের সহযোগিতা থেকে বিরত থাকবে ফিরেস তারা তার উপরে লানত করে থাকে লায়নত হাল মালায় কেতু হাতটা তসবে যে সকাল পর্যন্ত অর্থাৎ মেয়ে ক্ষেত্রে রসুল্লিম সাল্লা সাল্লাম যে পুরুষের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 সময় পূরণ না করে তাহলে দেখা যায় যে স্বামী চরিত্রে দারুণ গুরুত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রেই কারণে রসুল সাল্লি সাল্লাম বলছেন যে আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদে করার কারোর নিকটে মাথা নত করার আদেশ করতাম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 আমরা আবার এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো সে পর্যন্ত ইনশাআল্লাহ আশা করে আপনারা অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 कुरान भो भावे बुझार जन्म की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন কুরআলাম Want to know more? Join us for Stories of the Prophet. Nobhi Dev Kahi. Today, we will be back to you in Bangladesh, Peace TV, Bangladesh. As-salamu wa rahmatullahi wa barakatuhu. Guru Tupaniya alo Amra apna aderjan no Total Solution.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 যে যতক্ষণ পর্যন্ত নারী পুরুষের সহযোগিতা যে পুরুষের জৈবিক চাহিদাটাকে পূর্ণ করবার জন্য এই স্ত্রীকে অবশ্যই তার হাজবেন্ড তার স্বামীর সর্বাত্মক সহযোগিতা করতে হবে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 অবনতি যার ফলে গুরুত্ব দেওয়া হয়েছে কারোর নিকটে মাথা নত করার আদেশ করতাম তাহলে আমি একজন স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সিজদা করো তোমার স্বামীর নিকটে মাথানত করো তার মানে স্বামীকে মল্যায়নের বিষয়টি আল্লাহ এভাবে দেখেছেন एक मधुर सम्पर्क बजाय रखार जनता बी वर्णित हादी नासिरुद्दीन आलबानी रेहल्ला सिलसिला हादीटी पेश कर भावन एक नारी कुनो को प्रयोजन रसुल तो जख रसल निकटे इसे तरह कथा बार्ता सब शेष हो ग तक नारी चले जा रसुल्लामें डे शुनो तुम स्वामी आहिला उत्तरे बोल जी हाँ हमारी आ তা নবী বললেন যে তুমি তোমার স্বামীর কাছে কেমন তখন নারী উত্তরে বলল যে আমি তাকে মল্যায়ন করার চেষ্টা করি এরকম একটা বাক্য ব্যবহার করতেই আল্লাহ রসুল বলছেন যে তুমি কি বলো হোয়া জান্নাতকে নারকে তোমার স্বামী তোমার জাহান্নামের মাধ্যম তোমার স্বামী তোমার জান্নাতের মাধ্যম অবশ্যই তোমার জেনে শুনে বুঝে যদি স্বামীকে মল্যায়নের কোথাও ত্রুটি থেকে যায়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 এটা তো বোখারি মুসলিমের হাদিস তাহলে কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি যে আদম প্রথম পূর্ণাঙ্গ সৃষ্টি মা হাওয়া আমাদের মা তিনি আলাদা সৃষ্টি না আদম থেকে অংশ তারপরে আবার পূর্ণাঙ্গ মানুষের দাঁড়ায় নাকিঙ্গ অর্ধাঙ্গ এখানে ওইখানে পূর্ণাঙ্গ জি জি আমরা যে বিষয়টা বলছিলাম একজন স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করবে এই বিষয়টি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 তারা ভালো খাইতে চান ভালো পোশাক পরিচ্ছদ করতে চান বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নাকি তোমাদের স্ত্রীদের কাছে আবার যে নাকি পূর্ণবর্তী নারী তার কাছে একজন যারা যার ভিতরে ধর্মীয় মূল্যবোধ দিক থেকে যে পিছিয়ে আছে সে তার কাছে ভালো হতে পারে না যে ভালো নারী ভালো নারী নেশা হাত তাদের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 নারীদেরকে যতটা না বলেছেন যে তোমরা পুরুষের প্রতি ভালো ব্যবহার করো ভালো হোক আলাহা ইস্তাম আওয়াজ্লাম নারীদের এই সমস্ত কিছু অবাঞ্চিত ব্যবহার অপ্রত্যাশিত ব্যবহার সেটাকে অবশ্যই ধৈর্য সহকারে মেনে নিতে হবে এনকারি হামিনা নারী থেকে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু দুর্ব্যবহার কারণ তারা বুদ্ধির দিক থেকে তারা কম সংসার শব্দ তারা টানতে হয় সন্তানরা তার কাছেই চায় খাওয়া দাওয়া পোশাক মেহমান আসলে তারই বন্টন করতে হয় নানান কিছু অভাব অভিযোগ নানান প্রয়োজন অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার ছোট খাটো সেটাকে উপদেশ দিয়েছেন এবং দ্রুত তালাকের দিকে না যাওয়ার সোজা করতে যায় না জি বেশি সোজা করতে গেলে পরে তাদেরকে হারাবার অবস্থানে চলে যেতে হতে পারে নারীদের নারী পুরুষের এইটা তাদের ভিতরে যে অসন্তোষটা অনেক সময় হয়ে যায় অসন্তোষটাকে দ্রুত অপসারিত করবার জন্য এবং মন থেকে মুছে ফেলবার জন্য পুরুষকে তরিত ব্যবস্থা এবং নারীকেও ব্যবস্থা নেয় কারণ অসন্তোষ যখন দানা বেঁধে যায় এবং শক্তিশালী হয়ে যায় এখন পরস্পরের ভিতরে সুসম্পর্কের চরম অবনতি ঘটেছে এখন বিচ্ছেদ চূড়ান্ত বিচ্ছেদের আগে পারিবারিকভাবে বিষয়টাকে সমঝোতার মাধ্যমে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 নির্দেশ দিয়েছে আল্লাহ নবী একজন মানুষ হিসাবে একটু সংযোগের স্ত্রী গন মানুষ যেহেতু তাদের ভিতরে আছেই মানুষ হিসাবে কে না চায় একটু ভালো খেতে ভালো পড়তে তাই তো তারা রসুল আসলামের কাছে এক সময় এক দাবি জানালেন রসুল আসলাম তো আসলে এত দাবি পূরণ করা সম্ভবও নয় আল্লাহ পাক তখন রসুলসাল্লামকে একটু বুদ্ধি শিখিয়ে দিলেন যে তুমি এইভাবে বলে দাও তাদেরকে ইনকুন্তনা তুরিদনাল হায়াত আর দুনিয়া ওয়া জিন্তাহ তোমরা যদি দুনিয়ার সুখ শান্তি এবং ভোগবিলাসটাকেই প্রাধান্য দাও তাহলে আসো তোমাদেরকে বিচ্ছিন্ন করে দি আমরাও অনেক সময় এই আয়াত থেকে খুঁজে দেখো তারা আল্লাহের আলোচনা করেছেন আচ্ছা কিন্তু তারাই কিন্তু একটা শর্ত আছে আল্লাহ বলছেন আয়সাকে ডেকে আয়সা তোমাকে আমি একটা কথা বলতে চাই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 তালাক কিন্তু নিজে থিয়ে দিয়ে দিলেন না আল্লাহ দিয়েছেন তোমরা রাজি হলে আমি পদক্ষেপ নিব আবার রাজি হওয়ার আগে তোমরা বাবা আমার সাথে পরামর্শ করে নাও তো পৃথিবীর দর্শকের অধিকার উপরে আরেকটা পর্বের মাধ্যমে ইনশাল আমরা এই আলোচনা শেষ করার চেষ্টা করব। আশা করি আপনারা সেটা দেখবেন এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে <laughs> .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 আপনাদের ডোনেশন পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত্রি সুইফ্ট বিআইসি কোড আই বিও বিভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো পাউন্ড অ্যাকাউন্ট